সালাদ বিশুদ্ধ হওয়ার সর্বসাখলের শর্ত আমরা নয়টি বর্ণনা করব প্রমাণ সহ প্রথম যে শর্তটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মুসলমান হওয়া সুতরাং কোন কা যদি সালাদ করে তার গ্রহণ যোগ্য হবে না সেটা বাতিল বলে গণ্য হবে কারণ ইসলামটা হচ্ছে প্রথম শর্ত হম এ বাদতের জন্য দ্বিতীয় নম্বর বালেক হওয়া সাবালক সালিকা হওয়া সুতরাং একজন উপর সালা বাধ্যতামূলক নয় যতক্ষণ পর্যন্ত না হয় ইতিমধ্যে এটা বলে রেখে যে বালেক হওয়া এটা হচ্ছে শুদ্ধ হওয়ার বিশুদ্ধ হওয়ার কোন শর্ত নয় বরং এটা হচ্ছে বাধ্যতামূলক कारण एक छोट बा तब आप देखारे देखारे आदेश कराचा के जदि तार बाध्यतमूलक नात बस हमें যেটা আমি থিমে দেখছি যে মুরু আল্লাহাদ যে তোমরা তোমাদের সন্তানকে সালাতের আদেশ করবে সাত বছর বয়স হলে এবং দশ বছর বয়স হলে তোমরা তাকে প্রভাব করবে এবং বিছানা গুলো পার্থক্য করে দিবে। ভিন্ন করে দিবে। चार नम्बर जो शर्त सरद विशुद्ध हवर जन जो छोट ए बड़ ना प्राकृति के पवित्र होते सामर्थ्य थे जो सामर्थ्य ना थे ओजन कारण से माफ हो जाए তিনি বলেন রসুলের সাত করেন যে লাইকর যে আল্লাহ কখনো পবিত্রতা ছড়া কোন সালাত কবুল করে থাকেন না এটা মুস হাদিস দুইশত নম্বর এরকম ভাবে सरता आई मान समय सम्पृक्त सालाद जेमन पाँच बेला साल समय संप्रृक्त सूतरा समय निर्धारित जो सालाद से टाइम आगे पर चलना बर टाइम বলেন যে সদা সময় পরিপ্রেক্ষিতে এই নির্ধারিত সময় ছাড়া অন্য সময় পড়লে চলবে না আগে পড়লে তো না কিন্তু ওজোর কারণে পরে যদি কাজা হয়ে যায় সেটা চলবে ওজোরের কারণে কিন্তু সত্যিকার ওই রকম থাকতে হবে যেটা সুলা কম চিহ্নিত করেছেন যে কেউ যদি ঘুমের মধ্যে থাকে অনেক ঘুম এবং এরকম যদি কেউ ভুলে যায় তাইলে তৎক্ষণাৎ পড়ে দিলে ঘুম থেকে উঠলে এবং স্মরণ আসার সাথে সাথে এবং জিবরিল আলী সাল্লাহসাল্লামের হাদিস হাদিসিল যেটাকে বলা হয় যখন রসুল আকরম সাল্লা রসুল আকরমসা ইসলামকে নিয়ে তিনি ইমামতি করেছেন নামাজের সময়সূচি বাতিলিয়ে দেওয়ার জন্য হ্যাঁ একবার প্রত্যেক নামাজের শুরু অংশে ইমামতি করেছেন রসুলকে নিয়ে তিনি জিবরিল আলী সাম আরেক দিন এসে একবার লাস্ট সময় ইমামতি করেছেন এবং এই পাঁচবেলা নামাজ ইমামতি করে দুই দিন পর তিনি বলেছেন যে মা বাইন হায়াদাইনের বক্তাইন বক্তায় বলেছে এই দুইটা সময়ের মাঝখানের সময়টা হচ্ছে আসল এই সালাদগুলার সময় যেই হাদিসটা আমরা মসরিদ আহমদের মধ্যে পেয়ে থাকি তিন নম্বর খণ্ড এবং তিনশো তিরিশ নম্বর খ্রিস্টান একশো পঞ্চাশ নম্বর এবং এটা বিশুদ্ধের হাদিস নম্বর দুইশত পঞ্চাশ এই হিসেবে আমরা বলবো যে এটা হচ্ছে আসল টাইম এবং এটার আগে পরে হয় সুতরাং আগে পড়লে একবার সারা হবে না আর এই টাইম যদি বেরিয়ে যায় তাহলে ওজন থাকলে সেটাও গ্রহণযোগ্য হবে ছয় নম্বর যে শর্ত সেটা আছে সতর্ ডেকে রাখতে হবে সামর্থ্য থাকলে অবশ্যই সতর্ ডেকে হবে এমন বস্ত্র দিয়ে যেটা আপনার শরীরের চামড়ার বর্ণকে প্রকাশ করে না পাতলা যেন না হয় কারণ আল্লাহ একত্রিশ নম্বর আয়তির মধ্যে বলেন আল্লাহ বলেন হে আদম সন্তান তোমরা তোমাদের সুন্দর পোশাক আদি এগুলা মসজিদে যাওয়ার সময় অবশ্যই গ্রহণ এই হাদিসটি এসেছে আবু দাউদের মধ্যে হাদিস নম্বর ছয় শত সাতাশ তিরমিজির মধ্যে তিনশত পঁচাত্তর এবং শত পান্ন আলবানি রহমত বিশুদ্ধ বলেছেন তার হাদিস নম্বর হচ্ছে একশত সুতরাং যে সাবালক তার জন্য আপনার এরকম পর্দা করা মানে সতর ডাকাকে বাধ্যতামূলক করে দিয়েছেন এবং খেয়াল রাখতে হবে পুরুষ আর মহিলার ক্ষেত্রে সতরের ব্যাপারটা ভিন্ন পুরুষের ক্ষেত্রে আপনার নাবি থেকে হাঁটুন পর্যন্ত কারণ এটা আদিস দ্বারা প্রমাণিত রসমুল ইসলাম জাভের উদ্দেশ্য জাভরমকে বলেছেন আর কমর থেকে নিচের দিকে পড়ে নিবে যেটাকে আরবে ইজার বলা হয় এই হাদিসটা আমরা পাবো বোখারের মধ্যে তিনশো মুসলিমের মধ্যে তিন নম্বর হাদিস তবে উত্তম হলো এবং হ্যাঁ আসল হলো যে আপনি কাপড় যদি থাকে कान किस कपड़ रखबें शुद्ध एम ना जो शुद्ध लुंगी पड़े पा पड़े साल तीन कर पूरा शरि खाली सतर्ना क्योंकि डेके रखा जेमन शार्ट अथवा পাঞ্জাবি ঘাড়ের মধ্যে কিছু অংশ থাকে মহিলা কিন্তু পুরোটাই সতর্ক তবে নামাজের ক্ষেত্রে যদি আপনার কি না থাকে পর পুরুষ না থাকে তাহলে তার চেহারা এবং তার হাতের কবজি পর্যন্ত খোলা রাখতে পারবে হম যেটা হাতের আপনার বিতরণ অংশ যেটাকে কাফ বলে অর্থাৎ কবজি থেকে এই অল্পটুকু অংশ এবং চেহারা খোলা রাখবে তবে যদি এমন জায়গায় পড়ে যেখানে আপনার মাহারম নেই গায়রা মাহারম যেমন যারা মকামুদ্দিনে সালাদ করতে যান সেখানে খোলা এলাকা সুতরাং পুরো শরীরকে ডাকতে হবে কারণ তার পুরোটাই সতর সুর আকাঙ্ক্ষা হাদিসের মধ্যে বলেন আলমার যে মহিলা পুরোটাই সতর হাদিস আলবানির্ডিকে বিশুদ্ধ বলেছেন এর হিসেবে দুইশত তিয়াত্তর নম্বর হম এরকম ভাবে আর হাদিসে বলেছেন যেটা ইতিপূর্বে আমরা উল্লেখ করেছিলাম যে কোন সাবালিকা মহিলার সালাত কবুল হবে না যদি সে পর্দা না করে সুতরাং পর্দা করা তার জন্য বাধ্যতামূলক শরীরের মধ্যে না এটাও সক্ষমতার সাথে সম্পর্ক কেউ অক্ষম হইলে সেটা ভিন্ন ব্যাপার কারণ আল্লাহ চার নম্বর আয়োজন যে তোমার পোশাককে কাপড়কে পবিত্র রাখতে হবে এবংবানির হাদিসকে বিশুদ্ধ বলেছেন এর ওয়ের হাদিস নম্বর হচ্ছে দুই শত আশি নম্বর হম এরকম ভাবে আমরা যেটা বলবো হ্যাঁ আরেকটা হাদিসের মধ্যে এসেছে হজরত আসমাকে ঋতুস্রাবের রক্ত সম্পর্কে লাগে যায় ঋতুস্রাবের তুমি এটা ঘষে নিবে তারপরে আপনার পানি দিয়ে এটাকে ধুইবে হম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর তাইলে সেটাও দূর করতে হবে কাপড়কে পবিত্র করতে হবে এটাও আরেকটা এটাও পোখারের হাদিস দুইশত নম্বর মুসলিমের নম্বর হম এরকম ভাবে রসুল বলেন যে রসুল করে এসেছেন তখন আর বালতি পানি ডেলে দাও হম এই হাদিসটা আমরা দেখতে পাই মধ্যে নম্বর হাদিস তাইলে জায়গাকে পবিত্র করার কথা আদেশ করেছেন রসুল আকরমুল স্লাম আট নম্বর যে শর্ত সেটা আছে শক্তি থাকলে কে দিকে ফিরতে হবে হম শক্তি থাকলে কেবলার দিকে ফিরতে হবে বিশেষ করে ফরোজ নামাজের মধ্যে কারণ সূর্যের একশো চুয়াল আদায় করা আরেকটা হাদিসের মধ্যে বলেন যে যখন তুমি সালাদ আদায় করতে চেষ্টা করবে তখন তুমি প্রথমে উজু করে নেবে তারপর তুমি কেবলার দিকে ফিরবে এই হাদিসটা মধ্যে তাই এটা আরেকটা শর্ত গেল পাশাপাশি নয় নম্বর শর্ত মানে আমরা শেষ করব। সেটা হচ্ছে যে নিয়ত করা নিয়ত কখনো কি আপনার হাত হতে পারবে না কারণ নিয়ত করতে কোনো শক্তি লাগে না এটা মনের ব্যাপার हम्म कारण हजरत हादी मालियादालतव्य हवा ग्रहण जोग्यता पावर कबुलरशील जगह अंतर हम्म जिन সেটার সেটা আছে নিয়ত কখনো নিয়তকে উচ্চারণ করা যায় নয় কারণ নিজেও নিয়ত উচ্চারণ করে বলেননি এবং না কোনো সাহেব উচ্চারণ করে বলেছেন সুতরাং নিয়ত করব ঠিকই মন দিয়ে কিন্তু উচ্চারণ করতে যাবো না যে কোনো বাসায় আল্লাহ আমাদের এই নয়টি শর্ত পালন করে যেন সলাহ তাদের করতে পারি সেই টপিক আমাদেরকে দিয়ে দেন সেই দোয়া করে এখানে শেষ করছি এবং সাল্লাহ আল্লাহ আহমদ আল্লাহ আলী ওসাহ